সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাহ রবীন্নসলাতামাল সঈদুল সীলিন নবীনা মোহামদাল ও সাহেব আজমাইন আমরা তফসির করো সুরে আবাসার এই সুরার নাম হচ্ছে সুরে আবাসা কারণ এই সুরার প্রথম শব্দ প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে আবাসা আল্লাহ আবাসা শব্দ দিয়ে শুরু করেছেন আবাসা মানে ভরুকুঞ্চিত করা এই সুরায় বিয়াল্লিশটি আয়াত রয়েছে এবং এই সুরার প্রথম দিকে আল্লাহ ফাকর্বুল্লা আলমীর রসল্লাহ সাল্লা সাল্লামকে কয়েকটি আয়াত নাজিল করে একটু সতর্ক সাবধান করেছেন উত্তম পন্থায় একটু দিক নির্দেশনা দিয়েছেন সাথী সঙ্গীদের সাথে তেমন আমাদের আচরণ হওয়া উচিত সেই ক্ষেত্রে রসরুল্লা সাল্লি সাল্লাম কোন এক সময় মক্কার বড়ো বড়ো মুশ্রেক নেতাদের সাথে দেখেন আবু জাহাল আর ওথবা সাইবা রবি অলিদ্দিন মগিরা এরা ছিল তাদের সাথে কথা বলছেন এই আশা নিয়ে যে এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ায় মনোযোগী হলে আর এই নেতাগুলি যদি ইমান নিয়ে আসে তাহলে সহজেই বাকিগুলো ঠিক হয়ে যাবে কারণ এরাই পথভ্রষ্ট করছে ওই সময়ে হঠাৎ করে একজন অন্ধ সাহাবি আবদুল্লাহ বিন উম্মে মক্ততুম রাজিয়াল্লাহন যাকে রাসুল্লাহ রমজান মাসে মজ বানাতেন আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম কয়েকবার যখন আমদিন আর বাইরে গেছেন তখন আবদুল্লাবিন উম্মে মক্ততুমকে এমামতির দায়িত্ব দিয়ে গেছেন নিজের স্থলাভিষিক্ত করেছেন এই সাহাবি এসে উপস্থিত হলেন রাসুলুল্লাহ সাল্লামের কাছে কিছু দিন সম্পর্কে জানার জন্য ইয়া রাসুল আমি কিছু জানতে চাই সরুল ইমান ইসলামের মনক্ষণ হয়েছিলেন যে তুমি এই সময় কথার মধ্যে কেন এসে জিজ্ঞাসাবাদ করছো বরং একটু অপেক্ষা করে এদের সাথে কথা শেষ হয়ে যাক তারপরে এমন কোনো বড় ধরনের কিছু ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তর দেখেন যে কাফের অবাধ্য নেতারা এদের অন্তরে কুফুরি লুকায়িত তার থেকে তুমি অমনোযোগী কেন হচ্ছ এই মর্মে আল্লাহ পাক রা নবী সাল্লামকে সতর্ক করেছেন রসলাই সাল্লাম পরে এই আয়াত নাজিল হওয়ার পরে সারা জীবনটা ধরে যখন এই অন্ধ ব্যক্তি সাহাবিকে দেখতেন তখন তাকে বলতেন স্বাগতম মার হাবা যার সম্পর্কে আল্লাহ করেছেন যার সম্পর্কে আল্লাহ করেছেন আবাসা নবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম মুখ ভার করল বরুকুঞ্চিত করল ওয়াত্লাহ এবং মুখ ঘুরিয়ে নিলজা আহুল আমা কারণ তার কাছে একজন অন্ধ এসেছে অন্ধ এসেছে তা এই অন্ধ ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করবে পাক পবিত্র হতে চাই শির থেকে কুবরি থেকে এবং পাপ থেকে এর অন্তরে আল্লাহর ভালোবাসা রয়েছে ভালোবাসা রয়েছে পক্ষান্তরে যে বেপরোয়া হয়ে যাচ্ছে মানিস থাক তোমার পরোয়া করে না তোমার কথার পরোয়া করে না এই কাপের নেতারা ফান তালাহা তুমি তার প্রতি মনোযোগী হচ্ছ তার পিছনে পড়ছো আল্লাহ বলছেন ওমা আলেকা আল্লাহ আর তোমার কোনো দোষ নেই যদি এই কাফের নেতাগুলো গুলো পবিত্রতা না করে চিরকের কুফরির নাপাকি থেকে পবিত্র না হয় তাদের আত্মার পরিশুদ্ধি যদি না হয় তাহলে তাতে তোমার কি যায় আসে ও আঞ্জা পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসছে ওসা আর আল্লাহকে আল্লাহকেও ভয় করে ফানহাল তার থেকে তুমি অমনোযোগ হচ্ছ তার থেকে তুমি গাফিল হয়ে যাচ্ছ এটা তোমার জন্য উচিত হয় না কত সুন্দর ভাষায় কত ভদ্র ভাষায় আল্লাহ পাক রবুল্লা আলমিন তাঁর প্রিয় রসুল সাল্লাহ আলিয়াল্লামকে সতর্ক করছেন সচেতন করছেন কেল্লা ইনাহা তাজ কশ্চিন কালেও নয় মানে এই রকম নয় রকম ধারণা করে কাফের মুশ্রিকা ইন্যাহা তাজকেরা এই কোরআন হচ্ছে বা এই আয়াতগুলি যে বলা হলো এগুলি হচ্ছে উপদেশ উপদেশবাণী ফামান শাহ আজ সুতরাং যে চাইবে সে উপদেশ নিক বা মনে রাখবে যা কার মনে রাখবে ফি সোহিম মোকারম্মা এই আল কোরআন আল কোরআনের আয়াত লেখা রয়েছে ফি সহফিম মোকারম্মা সম্মানিত মর্যাদাসম্পন্ন কিতাব সমূহে সাহিফা তো বহু বচন হচ্ছে সাহিফা সাহিফা হচ্ছে পুস্তিকা আর তাহলে বহু বচন আল্লাহ বলেছেন আল্লাহাক রব্বুল আলমিন এই কোরআনে করিম লিখে রেখেছেন সম্মানিত মর্যাদা সম্পন্ন সাহিফাই বা কিতাব সমূহে তা হচ্ছে লৌহে মাহফুজ লোহে মাহফুজ থেকে আল্লাহ নাজেল করেছেন মারফু আতি যা সু উচ্চ এবং যা পবিত্র আল্লাহ পাক ফকরবুল আলমিনের এই লহি মাহফুজ আর এই যে কোরআন এ হচ্ছে সমুন্নত সু উচ্চ আর মুতাারা তা হচ্ছে পাক পবিত্র এমন পাক পবিত্র যে কোনো না পাক বস্তু বা ব্যক্তি স্পর্শ করতে পারে না সেই জন্যই শয়তান তার কাছে যেতে পারে না শয়তান কোরআনে কেরিম যখন নাজেল হইতো তখন সেই পথেও যেতে পারতো না তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে ধ্বংস করে দেওয়া হইত বেআইডি সাফারা এবং সেটা যেটা হাতে ফেরিস্তা জিবরুল আলি সালাম এবং জিবাহামের এতে সেই বিভাগে যৌথ ফেরিস্তা হতে পারে এই জিবরাইল যে জিবাহাম শুধু ওহিনী আসে জিবাহামের সাথে অসংখ্য ফেরিস্তা তার সহযোগী ফেরেস্তা হতে পারে কেরামিম বারারা যে সব ফেরেস্তারা সকলেই বড় সম্মানিত এবং সকলেই পুত পবিত্র বরুণ মানে নেক সৎ ফেরেস্তাদেরকে আল্লাহ সম্মানিত বলেছেন করিমের বহু আর বারারা তারা নেক সৎল আল ইনসান ও মা আকফারাহ মানুষ ধ্বংস হোক ওই মানুষ ধ্বংস হোক যে মানুষ কুফরি করে মা আখফারা কত বেশি সে সত্যকে অস্বীকার করে মা আকফারা কোন জিনিস তাকে এই কুফরিতে উদ্বুদ্ধ করেছে মিন আইন খালাক একটু চিন্তা করে না মানুষ যে কোন বস্তু থেকে আল্লাহাক তাকে সৃষ্টি করেছেন আল্লাহ জিজ্ঞাসা করার পর নিজেই জবাব দিয়েছেন মিন্ন খালাকু শুক্রবেন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ কত ঘৃণিত আর কত নগণ্য মানি ছিলে তুমি সেখান থেকে আল্লাহ সৃষ্টি করে ফাঁকাতারা এবং তাকে আল্লাহ সুপরিমিত করেছেন সুঠাম করেছেন সাবিলা তারপরে আল্লাহ পাক পথ সহজ করে দিয়েছেন পথ সহজ করা একটি তাস্তির হচ্ছে যে মাতৃ গর্ভে এসছে তারপরে গর্ভধারণ করেছে তার মা নয় মাস দশ মাস ধরে যে সময়টা গেল আল্লাহাক তারপরে পৃথিবীতে বেরিয়ে আসার রাস্তা সহজ করে দিয়েছেন যদি এই রাস্তা সহজ না করতেন তাহলে পেটেই মরে থেকে যেত এই একটা তাস্তির আর একটা হচ্ছে আল্লাপাক পৃথিবীতে তার জীবন যাপনের রাস্তা সহজ করে দিয়েছেন দুনিয়ায় আসার পরে আল্লাহাক তার রিজিকের ব্যবস্থা করেছেন কোনো উপায় অবশ্যই করে দিয়েছেন মানে তার জীবনটা সম্পর্কে যেন বলা হয়েছে দ্বিতীয়তার সিট আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন যে এই যে জীবনযাপন করলো পৃথিবীতে নির্ধারিত একটা সময় সোম্মা আমা তারপরে কে তাকে দান করে আল্লাহ তো তাকে মৃত্যু দান করে এবং তার কবর দেওয়ার আল্লাহ ব্যবস্থা করেন তাকে কবরস্থ করেন আল্লাহ যদি কবর দেওয়ার ব্যবস্থা না করতেন হ্যাঁ কেউ যদি এইরকম না হইত যার মাধ্যমে আল্লাহ পাক দাফনের ব্যবস্থা করবে তাহলে উপরে থেকে যেতো আর কুকুর গালে নুচে নুচে ক্ষেত আর দুর্গন্ধতে পৃথিবী আবহাওয়া নষ্ট হয়ে যেত মানুষ ধ্বংস হয়ে যেত আল্লাহ পাক কবর দেওয়া শিখিয়েছেন এবং কবর দেওয়ার দাফন করার সুব্যবস্থা করেছেন যে তোমার জন্য কেউ না কেউ এমন আছে আমার বান্ধা যাদের মাধ্যমে তোমাকে দাফন করা হবে তোমাই দাসা আনসারা অতবার যখন পাক চেয়েছেন তখন আবার জীবিত করবেন আল্লাহ যখন চাইবেন অর্থাৎ পুনরুত্থান করবেন্লা ল মা আমারা কখনো নয় এই রকম ধারণা করিও না যে আল্লাহ পাক উঠাবেন না আর শুনে রাখো লাম্মা এক যে মা আমারা মানুষ যা আল্লাপাক নির্দেশ দিয়েছেন তা এখনো পুরা করেনি অর্থাৎ মানুষের আল্লাপাকের যে দিনের বিধিবিধান আল্লাপাক নাজিল করেছেন তার বাস্তবায়নের জন্য তার হক এখনো আদায় করেনি যথাযথ যার মাধ্যমে আল্লাহ পাকের রহমত পেতে পারে এবং জান্নাত পেতে পারে ফালিয়ান ইনসান এলা তো আমি আল্লাহ পাক বেশ কিছু নিয়ামত এখানে উল্লেখ করেছেন সেসব নিয়ামত আল্লাপাকের দান সুতরাং যিনি দান করেন তাঁরই এবাদত করো এই দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ফালিয়ান আমি মানুষ একটু চিন্তা করে দেখুক তার খাদ্যের দিকে যে খাবার আল্লাহ দিয়েছেন মা এই খাদ্য আসছে থেকে। আপনি যাই খান কোথা থেকে আসছে একটু কোনদিন চিন্তা করে দেখেছেন যে আমার বাড়িতে যে ভাতটা চলে এসেছে একেবারে টেবিলে দস্তরখানে কোথেকে আসলো এই গোস্তু কোর থেকে আসলো এই শাক সবজি কোথেকে আসলো ইত্যাদি ইত্যাদি কোথা থেকে আসলো চিন্তা করতে এই মাছ আসলো কোথা থেকে প্রাকৃতিক সব করতে আসলো আল্লাহ বলছেন যে আন্না সবাবনাল মা সব আমি প্রচুর পানি ঢালি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আর এই পানি থেকে আল্লাপাক সবকিছুই সমস্ত নিয়ামতের মূল হচ্ছে পানি শাকাকনাল অথবা আমি জমিনকে বিদীর্ণ করি জমিন ফেড়েই অঙ্কুর গজায় গাছপালার আল্লাহ বলছেন আমা হাব্বা সুতরাং তাতে উদ্গত করি আমি শস্য হাব্বা দানা বিভিন্ন শস্য আল্লাফাকরুল আলমিন উদ্গত করেন ওয়া এনাবান এবং আঙ্গুর ফল আমি দিই কান এবং শাকসবজি দিই ওয়া জৈতুন যে বরকতের খাবার এই আল্লাহাক দিয়েছেন ও নখলা খেজুর দিয়েছেন আল্লাহ ফাকর্বুল আলমিন ও হাদাইকা গোলবা এবং বহু ঘন ঘন বাগান দিয়েছেন ঘন ঘন আল্লাপাক বাগান দিয়েছেন ও ফা কাতাম ও আব্বা এবং নানান রকমের ফল ফল আর দিয়েছেন ফলমূল দিয়েছেন ও আব্বা এবং ঘাস লতা ফলমূল দিয়েছেন আর ঘাস আল্লাহাকুমের ব্যবস্থা রয়েছে চতুষ্পদ জন্তুর জন্য খাদ্যের ব্যবস্থা রয়েছে আল্লাহাক কিছু খাবার মানুষের জন্য করেছেন আর কিছু এমন আল্লাহাকে নিয়ামত রয়েছে যেগুলি তাদের গবদি পশুর জন্য করেছেন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য হুসাইন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगे बांगल्प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 আয়ত নম্বর তেত্রিশ আল্লাহকে আল্লাপাকে ইরশাদ করছেন যে স্মরণ করো যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনের অবস্থাকে কান ফাটানো শব্দ চলে আসবে অর্থাৎ ইসরাফিল আলি ইসালামের দ্বিতীয় সিঙ্গার ফুটকার দ্বিতীয়বারে যখন ইসরাফিল আলি ইসাল্লাম সিঙ্গায় ফোঁক দিবেন এই ফুককে বোঝানো হয়েছে সেই দিন কি হবে কারণ সেই দিনেই মানুষ নিজ নিজ কবর থেকে উঠবে আর যে যেখানেই ছিল সেখান থেকে উঠে বিচার দিবসে হাজির হবে আর তার আগে যে প্রথম ফুক হবে তাতে বেহুশ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে মারা যাবে আর যারা তিনটে বলেছেন তারা বলছেন যে প্রথমটাতে বেহুশ হবে হুশহারা হবে আর তারপরে দ্বিতীয়টাতে ধ্বংস হবে আর তৃতীয়তে উঠবে আলাম আল্লাহ আলম আল্লাহাক বলেছেন ইয় মায় ও মিন আখি সেই দিন মানুষ নিজের ভাইকে দেখে পালাবে ভাববেন না যে কেউ সেখানে কাজে আসবে নিজের ভাইকে দেখে পালাবে অথচ পৃথিবীতে যদি কোথাও মারামারি লাগে অন্যায়ও করে ভাই তারপর ভাই দ্বিতীয় আর ওই জাহিলি যুগের চরিত্র অনুসর আখাকা জালেমান মজলুমা তোমার ভাই যখন তো জালেমোক আর মজুলুম হোক যে অবস্থায় হোক ও হ্যাঁ অন্যায়কারী হোক তারপরে সাহায্য করা এটি ছিল জাহিলি প্রবাদ রাসুল্লা সাল্লাম এই জাহিলি প্রবাদটাকে ইসলামিকরণ করেছেন মানে মুসলিম বানিয়েছেন কিভাবে সাহায্য করো আর মজলুম যদি নির্যাতিত হয় তবুও সাহায্য করো সাহাবিরে বুঝলে যে আর যদি মজলুম হয় নির্যাতিত তাহলে তো সাহায্য তার পাশে দাঁড়াবো এবং মারতে দেব না জলুম করতে দেবো না বেমানি করতে দেবো না অন্য করতে না ঠিক আছে তার সাহায্য করলাম তার ইসলামিক অর্থ বললেন তাকু তাকে আনিস্ম করতে বাধা দেবে জল করতে দেবে না অন্যায় করতে দেবে না অন্যায় থেকে বিরত রাখবে এটাই হচ্ছে তার সাহায্য করা আল্লাপাকের সাথে সেই দিন নিজের ভাই থেকে পালাবে মানুষ মাকে দেখে পালাবে ও বাপকে দেখে পালাবে ও সাহেবকে দেখে পালাবে কেউ কারো পরিচয় নেবে না কারণ কেন নেবে না লেকুল্লিমিমিনগ্নি সেই দিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতি ব্যস্ত থাকবে লেকুল্লিমি তাদের প্রত্যেকে সেই দিন তারপরে যখন জান্নাতিরা তাদের ফলাফল পেয়ে যাবে যে আমরা জান্নাতি তখন তাদের সাথে আল্লাহ ফর আব্বুল আলম তাদের আপন মিলিয়ে দেবেন যেমন কোরআন করিমের অন্য একটি আয়াত রয়েছে আল্লাহ তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করে দিব আল্লাহ বলেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত হিসাব হয়নি জবাবদেহি শেষ হয়নি ফলাফল বেরোয়নি ততক্ষণ পর্যন্ত কেউ কারোর সাথে পরিচয় নেবে না আল্লাহ বলেছেন অজুহই মুসফেরা সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে কতক মানুষের চেহারা হবে সেই দিন মুসফেরা উজ্জ্বল ভরসার উজ্জ্বল খুশির শেষ নেই দাহিকা তো মুস্তাবসেরা তারা সহাস্য হবে দাহিকা হাসবেই তাদের কোন রকম কান্না থাকবে না কষ্ট থাকবে না দুঃখ থাকবে না এবং তারা উৎফুল্ল হবে আর গাবারা মানে ধুলো ধূসরিত হওয়া তারা কেন ধুলো হবে কারণ তাদের বিপদ যে ঘনিয়ে আর নিশ্চিত বুঝতে পেরেছে যে যান নামের নির্দেশ হবেই কারণ এত আজাব শাস্তি পেয়েছি আর এখানে অন্ধকার দেখছি আর কষ্টও খুব দেখছি আল্লাহ পাকে রাজা আর বরদাস্ত হচ্ছে না এই ভয়াবহ অবস্থা আর তার হাকোহা কাতারা কাতারা মানে হচ্ছে কালো হওয়া কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে কেন এরকম কেন হবে আল্লাহ বলছেন উল্লা কাহমুল কাহারাতুল ফাজারা কারণ এরাই ছিল অমান্যকারী প্রত্যাখ্যানকারী এরাই ছিল কাফের আল ফাজারা আর এরাই ছিল পাপিস্ট। কাফারা কাফের বহু বচন আর ফাজারা ফাজের বহু বচন ফাজের ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহকে না ফরমানি করে হয়তো কুফুরি করে না কিন্তু না ফরমানি করে ফরোজ অজেবে ঘাটতি করে নাফারমানি করে হারাম না যায় কাজ করে না ফরমানি করে বিরুদ্ধাচরণ করে বিভিন্ন পাপে জড়িয়ে থেকে আল্লাহর হক নষ্ট করে অথবা অন্য কোনো বান্দার হক নষ্ট করে বিরুদ্ধাচরণ করে এলা হচ্ছে ফাজের আর সবচেয়ে বড় ফাঁজের ফাশেক বিরুদ্ধাচরণকারী হচ্ছে কাফের মুশ্রেক অন্তরের কপ মুনাফেক আল্লাহ বলছেন এদের অবস্থা এই জন্য আসেনি আর এরাই ছিল ফাজারা। এখানে আমাদের সুরে আবাস শেষ হলো অল্প সময় হয়তো আছে তাতে আপনারা যেসব ভাইরা প্রশ্ন করতে চাইবেন প্রশ্ন করতে পারবেন ঈশ্বা আল্লাহ আসসালামাইকুম আজীবন যারা মদপান করলো আর বাকি মুসলিম সমাজের যাদের ইমান ইসলাম আছে তারা ইসলামের বিরুদ্ধে এমন কিছু প্রকাশ করেনি যা তাদের ইমান ইসলাম ভঙ্গ করেছে তো এদের জানাজা পড়া যাবে যদিও তারা গুণাগর হয় তবে যারা ভালো মানুষের জানাজা আসলে জিজ্ঞেস করতেন জিজ্ঞেস করতেন যদি বল ঋণ আছে তো কেউ যদি পরিশোধ করার হইলো তো ঠিক আছে জানাজা পড়তে আন্না হইলে বলতেন সাল্লু আল্লা সাহেব তোমাদের এই সাথীর ওপর তোমরা জানাজা আমি পড়বো না থেকে আলমারা দলিল পেশ করেছেন যে এলাকার ভালো মানুষরা ভালো মানুষ আছে অলমাইকরাম যদি তাদের ইল মোতাবেক আমল থাকে ভালো মানুষ আছে পরহেজগার লোকেরা আল্লাহ ভিরুরা সৎকর্মশীলা এরা জানাজা পড়বে না সাধারণ লোকরা জানাজা পড়ে নেবে এটা শাসনমূলক যদি হয় আর যদি দেখা যায় যে না এতে শাসন হবে না ফাঁসে আর অথবা আপনার আত্মীয় যদি জানাজা না পারেন যে একটা বিপর্যয় সৃষ্টি হবে পারিবারিক দ্বন্দ্ব শুরু হবে সামাজিক শত্রুতা শুরু হবে তাহলে রকম অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা তাতে যদি কোনো দাওয়াতি স্বার্থ না থাকে তাহলে ফাশেক গোনাগার পাপিস্টের জানাজা পড়া যায় যদি তার আসল ইমান ইসলাম ঠিক থাকে ইমান ভঙ্গ করে না মারা যায় এইরকম আত্মহত্যাকারী আমাদের দেশে যে অজ্ঞতা হচ্ছে যে আত্মহত্যা করা এত বড় অপরাধ মনে করে যে আত্মহত্যাকারী জানাজেই পড়ে না অথচ সেই লোকটা গোনাগার হয়ে মারা যাচ্ছে সে যদি নামাজি হয়ে থাকে সে যদি নামাজি হয়ে থাকে তার তহিদ ঠিক থাকে শির মুক্ত থেকে থাকে তা আল্লাপা কোনোদিন মাফ করতে পারে আজাব দিও যারা কুফুরের অবস্থায় মারা যায় তাদের খবর নাই বেনামাজি ঢাহালে জানাজা হচ্ছে বড়ই দুঃখের বিষয় যে বেনামাজি অপরাধী মনে করা হয় না অথচ সির্কের সমতুল্য হচ্ছে নামাজ ছাড়া খরচ নামাজ সমান নিচে নয় যারা তাদের জানাজা পড়া যাবে বুঝিয়ে আল্লাহর আমার ভাই জিজ্ঞাসা করেছেন ফেকার একটা ক্ষুদ্র মাসলা বীর্য পাক না পাক না নাপাক এই মাসলাই ফোকা হাইকেরামদের মত রেস একটি নাপাক না রাস্তা দিয়ে বেরোয় সুতরাং তারা ধরে নিয়েছে যে নাপাক পাক যেমন মজি নাপাক পাক হিসাব না বীর্য না পাক আর না বীর্য না পাক নাই কারণ রসল বীর্য লেগে থাকতো আর রসলুল্লাহ সাল্লামের বিবি আয়সাল আল্লাহ তানি যে যে আমি বীর্যকে গাঢ়া বেশি তো সেটাকে আমি একটু ঘুষে দিতাম আর তারপরে সেটার দাগটা যে হতো দাগটাকে যদি নাপাক জিনিস হয়তো এই হাদিসটি স্পষ্ট ধরিল যে বীর্য নাপাক নয় এই জন্য বীর্যকে আমি বলি যে বীর্য হচ্ছে কাশপটার পথ নোংরা বস্তু ঘি খারাপ লাগে কিন্তু বীর্য নাপাক নাই আর না বস্তু থেকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ লোককে মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি পাক দিয়ে সৃষ্টি করেছে ইনশাআল্লাহ তবে এই নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই বাড়াবাড়ির প্রয়োজন নাই কারণ এটি একটি ফেকার মশলা কোনো আকিদার মশলা নয় যে নিয়ে বাড়াবাড়ি করে আপনি পাক করার জন্য লেগে আছেন আরেকজন না করার জন্য লেগে আছে উঠে পড়ে লেগেছে এইরকম নয় এখানে সময় শেষ হয়েছে আল্লাহ পাক রবুল্লা আলম যে আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ আমাদের যেন জন্তুল ফিরু দশ দান করেন আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন আখিরত আল্লাহ পাক রব্বুল সুখময় জীবন দান করেন আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন ব্যাধি দূর করে দেন আল্লাহ পাকরবুল আলমিন সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন সুহান রব্বুল ইজাম্মাই সেফুন ওসালাম আলমর সলীন আলহামদুলিল্লাহ موز عرفت الله ربي اشرق النور بقلبي ما لا قلب الشروح حياتي ملئا ضاء الله دربي يا لسعدي وهناي يا نفعي وعنائي لا يطيب العيش الا في رضا ربي السماء عرفت الله ربي اشرق النور بقلبي ما لقلب شروحه حياتي ملء ضاء الله دربي يا لسعدي وهناي يا لفوزي و জেনে নিন ইসলামের আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বি আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 पालक नाम जिन्ह सृष्टि मैं सारा दुनिया मानस केल्ला बहुदी हेदाय मध्य चिंता गुष्ठान छाय প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়